রূপেশ সবার চোখ যে জোড়ায় জুড়ায় না রে মন রূপেশ সবার চোখ যে জুড়ায় জুড়ায় না রে মন মঞ্জুড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন মঞ্জুড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন রূপেশ আবার চোখ যে জোড়াই জোড়ায় না রে মন মঞ্জুড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন মঞ্জুরাতে তাই তো ভালো গুণের প্রয়োজন রূপের বড়াই দুদিন পরে হয়ে যায় হাওয়া দুদিন পরে চেহারাতে রয়লা রূপের ছোঁয়া রূপের বড়াই দুদিন পরে হয়ে যায় হাওয়া দুদিন পরে চেহারাতে রয়লা রূপের ছোঁয়া গুণ কিন্তু সদা থাকে গুণ কিন্তু সদা থাকে হোক তন, পুরাতন মঞ্জুড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন মঞ্জুড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন রূপে সবার চোখ যে জুড়ায় জুড়ায় না রে মন মঞ্জুড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন মনজোড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন গুণীজনের কদর থাকে হোক না সে কালো সবাই গুণির সম্মান করে বাসে অনেকে ভালো জনের কদর থাকে হোক না সে কালো সবাই গুণির সম্মান করে বাসে অনেকে ভালো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 মঞ্জোড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন গুণ দিয়ে সবার কাছে প্রিয় হওয়া যায় গুণী জনরা সবার কাছে ভালোবাসা পান গুণ দিয়ে সবার কাছে প্রিয় হওয়া যায় গুণী জনরা সবার কাছে ভালোবাসা পান ভালো ভালো গুণ দিয়ে তাই ভালো ভালো গুণ দিয়ে তাই চলো সাজাই জীবন মনজোড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন মনজোড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন রূপে সবার চোখ যে জুড়ায় জুড়ায় না রে মন মনজোড়াতে তাই তো ভালো গুণের প্রয়োজন